মিসোয়ার ইবনু মাকরামাহ রাজি আল্লাহ তালান্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়ালেন অতপর আমি তাকে তাউিদের সাক্ষ্যবাণী পাঠানতে বলতে শুনলাম বাদ।